হতে বর্ণিত তিনি উসমান হুমরান রহমাতুল্লাহকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন অতপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন তারপর তার মুখমন্ডল তিনবার ধুয়ে এবং দু হাত কোনোই পর্যন্ত তিনবার ধুলেন অতপর মাথা মাছও করলেন অতপর দু পা টাকনো পর্যন্ত তিনবার ধুলেন পরে বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এরকম অজু করবে অতপর দুরাকাত সালাদ আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পূর্বের গোনা ক্ষমা করে দেয়া হবে